আটত্রিশ প্রকৃত ইসলাম ধর্মে নিয়তের গুরুত্ব ও মর্যাদা যাবির থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ وسلم বলেছেন কেয়ামতের দিন সকল জাতির মানব সমাজকে একত্রিত করা হবে তাদের নিয়তের উদ্দেশ্যকে লক্ষ্য করে সোনান ইবনুমাজাহ হাদিস নম্বর চার হাজার দুইশো তিরিশ আল্লা মানাসরুদ্দিন আল আলবানী হাদিসটিকে শাহেহ বলেছেন এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে বত্রিশ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক এই হাদিসটির দ্বারা প্রমাণিত হয় যে ইসলাম ধর্মে নিয়তের মহা মান মর্যাদা ও গুরুত্ব রয়েছে তাই নিশ্চয়ই প্রত্যেকটি কর্ম বা আমল সঠিক হওয়ার মূল ভিত্তি হল পবিত্র ও বিশুদ্ধ নিয়ত অনুযায়ী আল্লাহর বিধান মোতাবেক হওয়া দুই নিয়ত বলা হয় কোনো কর্ম সম্পাদনের সাথে সাথে ইচ্ছা পোষণ করা বা মনে ধারণ পোষণ করা যদি কোন কর্ম সম্পাদনের ইচ্ছা পোষণ করা হয় কিন্তু কর্ম সম্পাদন পরে হয় তাহলে তাকে সংকল্প বা সিদ্ধান্ত বলা হয় সুতরাং নিয়তের তাৎপর্য হল এই যে কোন কর্ম সম্পাদনের ইচ্ছা পোষণ করার সাথে সাথেই কর্ম সম্পাদন করা তিন নিশ্চয় কোরআন এই নিয়তকে অনেক ভঙ্গিতে প্রকাশ করেছে পরকালের ইচ্ছাপোষণ করা আল্লাহর চেহারা বা দিক চাওয়া এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করার দৃঢ় ইচ্ছা রাখা ইত্যাদি